যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সাদ সম্ভাষণ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি সম্মানী দর্শকবৃন্দ আমরা কারিমের সর্বশেষ পাড়ার ছোটো সুরাসমূহ থেকে বুনিয়াদী কিছু হেদায়ত নেওয়ার আশায় সেগুলি তেলাবাত করছি সেগুলি অর্থ জানার চেষ্টা করছি সেই ধারাবাহিকতা আমরা সুরত উল্লাইলের কিছু আলোচনা করেছিলাম আজকে আমরা লাইলের বাকি আলোচনা করব আমরা বলেছিলাম দ্য সুরাতল এটি মক্কায় নাজিল হওয়া একটি সুরা এবং প্রথম প্রথম নাজিল হওয়া একটি সূরা যেখানে বেশি যে কাজটি করা হয়েছে মক্কায় নাজিল হওয়া সুরাগুলির মধ্যে সেটি হচ্ছে আখেরাতমুখী করা কারণ মূল ভুল ছিল মক্কার কোরাইজদের তারা আখেরাতকে ভুলে গিয়েছিল তারা আখেরাতকে ভুলে গিয়েছিল তারা আখেরাতে বিশ্বাসী ছিল না যদি আখরাতে বিশ্বাসী হতো রসুল্লাহ সাল্লাহ আসসালামকে অনুসরণ করতো রসুল্লাহ আসলামকে অনুসরণ করেনি সেই জন্য আল্লাহ তালা এই মক্কার যে সমস্ত নাজিরো আসুরাগুলোতে বেশিরভাগই দেখা যায় আখরাতের কথা আলোচনা করেছেন তাহিদের কথা আলোচনা করেছেন এই প্রথমে প্রথমে আল্লাহতালা এমন কিছু নিদর্শন আল্লাহর এমন কিছু সৃষ্টি করার নিদর্শন রয়েছে সেগুলির শপথ করে আল্লাহ আল্লাহতালা মানুষদেরকে তার দিনের দিকে তাওহিদের দিকে এবং আখরাতমুখী করার দিকে আহ্বান জানাচ্ছেন প্রথমে তিনি বলেছেন ওয়েল লেইলে ইদ আকশা শপথ হচ্ছে রাতের যখন সে সব কিছু ঢেকে দেয় তারপর বলেছেন ওয়ান ইজাল আর দিনের যখন তা উদ্ভাসিত হয় দিনের শপথ করেছেন দিনের শপথ যখন তা উদ্ভাসিত হয় তারপর বলেছেন ওয়ামা খালাকাল উল্সা আর নর এবং নারীর সৃষ্টিতে সৃষ্টিরূপ তিনি শপথ করেছেন এখানে আমরা আলোচনা করেছিলাম যে আগে যেহেতু দিন এবং রাত দুটি ভিন্ন প্রকৃতির তেমনিভাবে নর এবং নারীর ভিন্ন প্রকৃতির সেই জন্য আল্লাহ তালা এরপরে শপথ করে যে কথাটি বলছেন যে নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের প্রচেষ্টা একরকমের নয় বিশেষ করে যদি এই প্রচেষ্টাগুলোকে মৌলিকভাবে কোনো একটি নিয়মে বেঁধে নিতে হয় তাহলে দুইটি নিয়ম আসবে একটি হচ্ছে কারো প্রচেষ্টা আখেরাতমুখী কারো প্রচেষ্টা দুনিয়ামুখী কারো প্রচেষ্টা আল্লাহতালার সন্তুষ্টি লাভের কারো প্রচেষ্টা আল্লাহতালার সন্তুষ্টির দিকে নয় সুতরাং সেই হিসাবে দুইভাগে ভাগ করা যেতে পারে মৌলিকভাবে যা আল্লাহতালার মানুষকেদের সৃষ্টি করেছেন তাদের মধ্যে বিভিন্ন মুখী প্রচেষ্টা রয়েছে সত্তা বিভিন্নমুখী প্রচেষ্টা রয়েছে সেটার ব্যাখ্যা আল্লাহতালা করছেন এর পরবর্তী আয়তে তিনি বলেছেন ইন্না আম্মা মান সত্তা আমা ওয়াস কাবিল হোসেনা অতঃর যে ব্যক্তি আড়তা দান করবে আল্লাহ যা দানের নির্দেশ দিয়েছেন সেটা ওত্তাকা এবং তাক অবলম্বন করবে যা থেকে তিনি বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন সেকে তাকও অবলম্বন করবে ওয়াস কাবিল হোসেনা এবং এই কোরআনকে যে সত্যায়ন করবে কোরআন নির্দেশনাকে মেনে নেবে এখানে যে কথা আসছে সেটা মানবে এখানে আখেরাতের কথা আছে সেটা মেনে নেবে এখানে যে হেদায়ত রয়েছে সেটা অনুসারে জীবন গড়ে তুলবে শরীয়ত রয়েছে শরীয়তকে মেনে চলবে শরীয়তের বিরোধী কোনো কর্মকাণ্ড করবে না সিরু লুসরা আল্লাহ বলতেছেন আমি সহজ পথটি তার জন্য সহজ করে দেবো অর্থাৎ তার জন্য দুনিয়াতে চলা সহজ হবে আখেরাতটি তার জন্য সহজ হবে আমরা দেখতে পাই কখনো কখনো। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ইমানদার অথচ তাদের কষ্ট হচ্ছে সেই যে আবার দেখবেন অনেক কাফের আছে ভালো অবস্থানে তারা চলছে সেটা কি জন্য হচ্ছে সে আলোচনা আমরা করব আগে আমরা বাকি আয়তের অর্থটা করি এরপরে আল্লাহ তালা বলছেন ওয়া আমা আর যে ব্যক্তি বাখিলা কৃপণতা করবে মামাম বাখিলা ওয়াস্তাগনা এবং নিজেকে অমুখাপেক্ষী মনে করবে আল্লাহ তালার মুখাপেক্ষী মনে করবে না আল্লাহ তালার মুখী হবে না ওয়াক হোসনা এবং এই যে হোসনা আল্লাহ যা নাজিল করেছেন ভালো যে আইবরাত তাজকির যে নিয়ম নীতি আল্লাহ তালা নাজিল করেছেন সেগুলি না মেনে সেগুলির মিথ্যারূপ করবে সেগুলিতে হোসনা হাসা নুই সিরুহুল রসরা তার জন্য আমি কঠিন যে জিনিসটি সেই পথটি তার জন্য সহজ করে দেব আর ইমানদার যে ভালো কাজ করেছে তাকেও অবলম্বন করেছে এবং যে দান করেছে আল্লাহ নির্দিষ্ট প্রথা এবং কোরআনে করিম বা আল্লাহ তালা দেয়া বিধি বিধানকে সত্য বলে মেনে নিয়েছে তার জন্য তিনি যে পথটি সহজ সেই পথটি তার জন্য সুগম করে দেবেন আসলে আল্লাহতালা মানুষকে সব কিছু দিয়েছেন পথ দেখিয়ে দিয়েছেন কিন্তু তাকে বাধ্যও করেননি ভালো মন্দ উভয় পথ তিনি দেখিয়ে দিয়েছেন কিন্তু সেটা চলার জন্য তাকে আবার ছাড়ও দিয়েছেন কিন্তু তাকে কোনো কিছু বাধ্যও করেননি আল্লাহ তালা কোনো কিছু বাধ্য করে দেননি মন্দার উপর জোর করে চাপিয়ে দেন যে এটাই করতে হবে না তাকে দেখিয়ে দিয়েছেন এরপর যদি কোন সে খারাপ পথে চলে আল্লাহতলা তাকে জোর করে ভালো পথে নিয়ে আসেন না যেমনিভাবে কেউ ভালো পথে চলে তাকে জোর করে খারাপ পথে নিয়ে যান না হাদিসে আস রসোল্লা সাল্লা সালাম বলেছেন যে বন্দা কখনও কখনো এমন কাজগুলি করে যখন মানুষের কাছে মনে হয় সে তো খারাপ পথে চলছে কিন্তু শেষ পর্যন্ত তাকে তা ভালো সে সে ভালো কাজ করেছে মানুষের কাছে মনে হচ্ছে সে খারাপ কাজ করে ফিমাই ইয়াব্দুল মানুষের কাছে মনে হচ্ছে খারাপ কাজ কিন্তু আল্লাহ তালার কাছে যেহেতু তার ভালো ছিল সেই আল্লাহ তালা তাকে আবার ফিরে শেষ পর্যন্ত জান্নাতের কাজ করে তাকে মৃত্যু যাতে পারে অনুরূপভাবে অনেক সময় মানুষ ভালো কাজ করতে থাকে মানুষ দেখানোর জন্য অনেক কিছু করে কিন্তু শেষ পর্যন্ত সে এমন এক কাজ করবে যে কাজ মানুষ দেখবে যে এটা খারাপ কাজ সেই হিসেবে তাকে জানে দিবে। সুতরাং আল্লাহ তালা বান্দার উপরে কোনো কিছু চাপিয়ে দেন না আল্লাহতালা সবসময় চান বান্দাকে দুনিয়াতে তিনি একটা বড়ো ধরনের স্বাধীনতা দিয়েছেন কিন্তু আল্লাহর যে সরারি ইচ্ছার বিপরীতে সে চলতে সক্ষম হলেও আল্লাহর কাদারি ইচ্ছা আল্লাহর প্রকৃতিক ইচ্ছা শরীয়তগত ইচ্ছার বিরুদ্ধে সে চলতে পারে সে অন্যায় করতে পারে সে পুখুরি করতে পারে জুলুম করতে পারে কিন্তু আল্লাহর প্রকৃতিগত ইচ্ছা তার মৃত্যুকে সে ঠেকাতে পারে না এটা আল্লাহর প্রকৃতিগত ইচ্ছা এবং তার বিপদ আফদ থেকে সে নিজেকে বাঁচাতে পারে না এগুলি আল্লাহ তালার প্রকৃতিগত ইচ্ছা চেষ্টা করলেও সেগুলিতে বেরোতে পারে না সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ তালা মানুষকে চলার স্বাধীনতা দিয়েছে সেই জন্য সে ইচ্ছা করে ভালো নিতে পারে সুতরাং একটা মানুষ আম্মা আমার আহতা অত অশ্রদ্ধতা বের হয়েছে সে ভালো নিতে পারে ইচ্ছা করলে সে দান করতে পারে আল্লাহ নির্দেশ পথে আবার সে তাকেও অবলম্বন করতে পারে আল্লাহতালা যেভাবে নির্দেশ দিয়েছেন এবং সে সত্যকে বিশ্বাস করতে পারে সদ্যাকাবিল হোসনা যেটা ভালো সেটার উপর সে তার বিশ্বাস থাকতে পারে সে বিশ্বাস করতে পারে এই স্বাধীনতা আল্লাহতালা তাকে দিয়েছেন এর বিপরীতে আবার যে অন্যায় করে তাকেও স্বাধীনতা দিয়েছেন ও আম্মা আমা ওয়াস্তাকনা যে কৃপণতা করবে ওয়াস্তাকনা আল্লাহ বিমুখ হবে ওয়াক বিল হোসনা এবং যেটা সঠিক কাজ আল্লাহ তালার দেয়া নিয়ম আল্লাহ তালার যে শরীয়ত দেয়া সেটারকে আল্লাহ তালার যে কোরআন দিয়েছেন সে আয়াতগুলোকে সে মিথ্যারোপ করবে তার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে বাচ্চার নিয়ে শিরুগলি তার জন্য কঠিন পথে চলতে দিবেন। অর্থাৎ সহজ পথে তাকে চলতে দিবেন না এখন প্রশ্ন হতে পারে অনেক সময় আমরা দেখি যে অনেক ভালো মানুষ কষ্ট পায় আবার অনেক খারাপ মানুষও সহজভাবে চলে যাচ্ছে এটার কারণ কি আল্লাহ তালা আসলে এটা দিয়ে পরীক্ষা করেন ভালো মানুষকে প্রথম কাজের চালাতলা এটা দিয়ে পরীক্ষা করেন তাকে পরীক্ষা তাকে টিকিয়ে রাখেন এবং সে আখেরাতে যে লম্বা সময় যে সময়ের কোনো শেষ নেই সে সময়ের জন্য তাকে তৈরি করেন সুতরাং এটা কোনো ক্রমেই তার জন্য খারাপ বলে বিবেচনা করা যাবে না আর দুনিয়াতে যাকে দিচ্ছেন এটা এই জন্য আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন আবু আবান ও সুরান আল্লাহ তালা বলেছেন যে মানুষ যদি এক কাফের উন্মত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো আমি যারা তাদেরকে স্বর্ণের বাড়িঘরের ব্যবস্থা করতাম পালঙ্কের ব্যবস্থা করতাম রৌপের ব্যবস্থাপনা করতাম তাদের দরজা দরজাসমূহ রোপের করে দিতাম কিন্তু এই দুনিয়ার এই সমস্ত জিনিস তাদেরকে আমি দিই ও যেন এর প্রতি হয়ে দিন বিরোধী না হয়ে যায় এদিকে আল্লাহ তালা মানুষের দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন সুতরাং দুনিয়াতে যখনই দেখব যে ভালো অবস্থানে নেই ইমানদাররা বুঝতে হবে আল্লাহ তালা কোনো পরীক্ষা চলছে সেই পরীক্ষায় ইমানদারটিকে থাকতে হবে আর কাফের যদি ভালো অবস্থানে থাকে ও জিলাতলাও হাসানা তু দুনিয়াতেই তাকে তার ন্যাক দিয়ে দেওয়া হচ্ছে আখরা তার জন্য কিছুই বাকি থাকবে না আল্লাহ তালা এটা কোরআনকারী অন্য জায়গায় বলেছেন তিনি বলেছেন উলাইকালীন ওহাবেতামা সোনারফি অ তাদের জন্য আখাত সুদ যাহার থাকবে তারা যা করেছে সব বাতিল আল হিসেবে আল্লাহ তালা গ্রহণ করে নেবেন এবং সেটা নষ্ট করে দেবেন তারা যা করেছে দুনিয়াতে সেটা আল্লাহ কাছে কোনো কিছুর মূল্য থাকবে না সুতরাং অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে ইমান রাখতে হবে যে আল্লাহ তালার পথে চললে অবশ্যই আল্লাহ তালা তাকে সঠিক পথের দিকে নিয়ে যাবেন আর খারাপ পথে চললে সেটা তার কঠিন পথের দিকে নিয়ে যাবেন যদিও বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় মনে হয় যে ইমানদার খারাপ অবস্থা আছে এটা কিছুই নয় আবার কখনো উল্টোটো হতে পারে কখনও কখনো দেখা যায় যে কোনো কোনো ইমানদার শান্তিতেই আছেন কাফের তাকে দুনিয়াতে আল্লাহতালা কষ্টে রাখছেন তাহলে এটা সেটা কীভাবে হয় সেটা ইমাম ইবনাহাজর রহমতুল্লাহ একটি ঘটনা আমরা বর্ণনা করব তা বুঝতে পারবেন ইমাম হাজার রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে একদিন আমি বিহারে যাচ্ছিলাম তিনি যেহেতু আলেম ছিলেন তার সাথে তখনকার সময়ের যারা রাজা ছিলেন তারা তাকে সম্মান করতেন তার সাথে সম্মানের সাথে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে ফেলেন যে সেখানে একজন ইহুদি তেল বিক্রি করতেছে তিনি থামে গেলেন সেখানে ইহুদি বলল যে তুমি মুসলিম হয়ে এত শান্তিতে চলে যাচ্ছ আর আমি ইহুদি হয়ে কষ্টে আছি অথচ তোমরা বলে থাকো আল্লাহ তালা বলেছেন যে আর দুনিয়া সিজনুল মোমেন বা জান্নাতুল কাফের যে দুনিয়া মৌমেনের জন্য কয়েদখ খানা আর কাফের জন্য জান্নাত আমি তো জানাতে না। তুমি কিভাবে এত শান্তিতে আসো মেব হাজির রহমতুল্লাহ আলাই বললেন যে আমার জন্য এই সময়টুকু যত কষ্টও করি না কেন যত আনন্দই থাকি না কেন এটা আমার জন্য সত্যিকার অর্থেই কয়েদখ খানা আর যতটুকু তুমি টিকে আসছো এই টিকে থাকাটাই তোমার জন্য জানান কারণ তোমার পরবর্তী জীবনে আর কিছু নেই আর আমি যে অবস্থাটুকু পেয়েছি এটা আমার জন্য সব এটা আমি মনে করি না আমি এটা দুনিয়াতে সম্মানের সাথে আছি কিন্তু আখেরাতে এর চেয়ে বড় সম্মান আমার জন্য অপেক্ষা করছে এই কথা শুনে লোকটি ইসলাম গ্রহণ করল এই কথাটা এই জন্যই বললাম যে দুনিয়াতে বিভিন্ন ধরনের ইন ও কুমলে মানুষের প্রচেষ্টা বিভিন্ন রকম হয় আল্লাহতালা তাকে এই ক্ষমতা দিয়েছেন যে সে ভালোও করতে পারে মন্দও করতে পারে মন্দ করলে তার পরিণতি কী হবে ভালো করলে তার পরিণতি কী হবে তিনি আয়াতগুলোতে উল্লেখ করেছেন তারপর তিনি বলেছেন ওয়ামা মামখিলা ওয়াস্তাক হোসনা তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে নিঃসন্দেহে একটি কাফের যখন মারা যায় তার সম্পদ আর তার কোনো কাজে আসে না তার সম্পদ কিন্তু সেখানে শেষ হয়ে যায় সে দুনিয়াতে রেখে চলে যায় কাফের কবর যাওয়ার পরে তার আখেরাতের জিন্দিগি মাটি তার আখরাতে কোনো কিছু পাওয়ার নেই যাহার নাম ছাড়া তারাদ্দা অমায়ুগ্নি আনহুমা লুহু ইজা তারা যখন সে ধ্বংস হবে তখন তার মালের কোনো কাজ দেবে না তার সৎকায় কাজ দেবে না এটা এবং তার কোনো কাজে লাগবে না দুনিয়াতে সে রেখে চলে যেতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থেই ইমানদারেরই লাভ কাফের শুধু ক্ষতি ইমানদার শুধু লাভেই থাকবে সবসময় সে আলোচনা ইনশাল্লাহ আমরা বিরতির পরে করব। কথায় কথা আমাদের বিরতির সময় এসেছে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাকাত্মানিত দর্শকবৃন্দ আমরা বিরতির পরে আবার ফিরে এসেছি আপনাদের কাছে আমরা তাফসির করেছিলাম সুরত উল্লা আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তালা যে কাফেরের জন্য তুমি কঠিন করে দেবেন আল্লাহ তালা বলেছেন ফাঁসা মিয় সুরুহলী কখনো কখনো দেখা যায় কাফের দিন এতে ভালো অবস্থানে থাকে কিন্তু সে অবস্থান তার জন্য আসলে কঠিনই বটে কারণ তার আসল সময়টুকু খুব কম এই সময়টুকু যায় করতে পারে মৃত্যুর পরে তার আর কিছুই বাকি থাকবে না এটাই আল্লাহ তালা বলছেন যে অমায়ুগ্নি আন হুমা আলু ইজা তারাদ্দা তার সম্পদ যা সে কিপটামি করে রেখে দিয়েছিল আল্লাহ তালা বলছেন মা ইউনি আনহুমা আলু হু এই সম্পদ তার কোনো কাজে আসবে না ইজা তারা যখন সে মারা যাবে এরপর আল্লাহ তালা বলছেন ইনা আল ইনায়াল হুদা যে নিশ্চয়ই আমার উপরে আছে হেদায়তের পথ এটা দুইটা অর্থ হতে পারে এআতের অবশ্যই আমার উপর আছে হেদায়তের দায়িত্ব এক অর্থ অর্থাৎ আল্লাহ তালাই মানুষকে হেদায়ত করেন হেদায়তের দায়িত্ব আল্লাহ তালার উপর হেদায়তের দায়িত্ব আল্লাহ তালার উপর অর্থ কী তিনি চান বান্দা হেদায়ত গ্রহণ করো এটা আল্লাহ তালার সারারি ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা দুই রকমের এক ইচ্ছা হচ্ছে যেটা হবেই হবে সেটা হচ্ছে কাদারি সেটার কোনো বিপরীত যাবে না বিপরীত হতে পারে না প্রকৃতিগত ইচ্ছা যেটা অবশ্যই ঘর্ব এটাকে বলে কাদারি ইচ্ছা আল্লাহ নির্ধারিত ইচ্ছা সেটা বাইরে যাবে না একটি ইচ্ছা শরীয়তগত ইচ্ছা শরীয়তের দৃষ্টি তিনি চান বন্দা ইমান আনুক কিন্তু কখনো কখনও বন্দা ইমান নাও আনতে পারে সে চাওয়াটার তিনি স্বাধীনতা দিয়েছেন মানুষকে কিন্তু প্রকৃতিগত ইচ্ছার মধ্যে কোনো স্বাধীনতা নেই সেটা হবেই হবে আল্লাহ তালীরা যখন বলছেন ইন্যা আলাইনা আল আলাল হুদা ইন্না আলাইন আলাল হুদা নিশ্চয়ই আমার উপর রয়েছে হেদায়তের দায়িত্ব আল্লাহর হেদায়তের দায়িত্ব থাকার কারণ তিনি যুগে যুগে রাসুলদেরকে পাঠিয়েছেন হেদায়তের বানে নিয়ে আল্লাহ তালা বলছেন যখনই আমি কোনো রাসুল পাঠিয়েছি তাকে এই অহিদিয়ে পাঠিয়েছি যে আল্লাহ ব্যথিত কোনো ইলাহ নেই তোমরা একমাত্র তারই ইবাদত করো সমস্ত নাবিরা এই জন্য এই দাবি নিয়ে এসেছেন এই দাবি যে মানবে এই বাণী যে মানবে এই কথা যে গ্রহণ করবে সেই তো প্রাপ্ত হবে কারণ একমাত্র আল্লাহ ইবাদত করার মধ্যেই হেদায়ত নিহিত রয়েছে এই জন্য আল্লাহ তাল বলছেন ইন আলাই ইনা আল্লাহ হুদা আমার উপরে হেদায়তের দায়িত্ব এজন্য শুধু যে তিনি নবী রাসুল পাঠিয়ে হেদায়তের দায়িত্ব শেষ করেছেন তা নয় তিনি কিতাবও নাজির করেছেন যুগ যুগে কিতাব নাজিল করেছেন প্রত্যেকটি যুগে তিনি কোনো না কোনো কিতাবের অনুসারী হতে ইমানদারদেরকে বলতেন হয়তো আগের কিতাব আগের নবীর উপর নাজিল হওয়া কিতাব অথবা তাদের নবীর উপর নির্দিষ্ট কিতাব নাজিল হয়েছে যেমনি বা আল্লাহর মুসা আলাইসালামকে তাওরাত দিয়েছেন ঈসা আলাইসালামকে ইঞ্জিল দিয়েছেন এবং দাউদ আলিয়া সাল্লা সাল্লামকে দিয়েছেন এমনি মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামকে কোরআন দিয়েছেন হেদায়তের দায়িত্ব তিনি নিজে নিয়ে নিয়েছেন যে মানুষের হেদায়ত দায়িত্ব হাতে মনে রাখতে হবে যে হেদায়তের এই দায়িত্ব আল্লাহর উপর তিনি নিজে নিয়েছেন রহমত করে নিজের উপর রহমত বেছে নিয়ে তিনি নিজের রহমতের কারণে তিনি সেটা বেছে নিয়েছেন যে মানুষকে তিনি হেদায়ত করবেন এই জন্য আল্লাহ তালা এই হদায়তের জন্য নবির আসুল পাঠিয়েছেন আবার কিতাব দিয়েছেন আবার তাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন যার মাধ্যমে হেদায়ত চিনতে পারে আবার তিনি হেদায়ত করেনও এক হেদায়ত হচ্ছে যে হেদায়তের তৌফিক যেটাকে তৌফিক লাভ হওয়া আরেকটা হচ্ছে হেদায়ত এরশাদ পদ দেখিয়ে দেয়া। দুটি আল্লাতালা করেছেন কখন আল্লাহ তালা দুইটাই মালিক একটি হচ্ছে একেবারে পথ পাইয়ে দেওয়া তাকে ইমান আনার ব্যবস্থা করে দেওয়া এটা একমাত্র আল্লাহর হাতে এটা কোনো নবীর হাতে নয় এটা অন্য কারো হাতে নয় কোনো অলির হাতে নয় এই জন্য তালা বলছেন তার নবীকে ইন্নাকে আল্লাহ তহদিমান হাবাবদা আপনি কখনও হেদায়ত দিতে পারেন না যাকে আপনি পছন্দ করেন বলোল্লাহ ইহাদিমাইয়াশা আল্লাহ তালাই হেদায়ত দেন যাকে তিনি ইচ্ছা করেন অর্থাৎ পাইয়ে দেওয়ার দায়িত্ব হেদায়তটা একেবারে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ বলেজের এই হেদায়ত কেউ কাউকে দিতে পারে না তবে হ্যাঁ দ্বিতীয় আরেকটি হেদায়ত আছে সেটা হচ্ছে পদ দেখিয়ে দেওয়া এটা সবার জন্য মুক্ত আল্লাহ তালা পদ দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ও আম্মা সামুদ উফাহদ ইনা ফুর আল হুদা সামুদকে আমি পদ দেখিয়ে দিয়েছি কিন্তু পদ নেয় নেয় সে ভালো পথ নেয়নি সঠিক পথটি তেমনিভাবে তার চাচাকে দেখিয়েছেন তারা পথ নেয়নি তেমনিভাবে তার সন্তানকে দেখিয়েছেন সে নেয়নি এরকম দেখানোর দায়িত্ব নবীদের ইমানদারদের রয়েছে কেমন পর্যন্ত দাওয়া দ্বারা দিবে আল্লাহর পথে সবাইকে পদ দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে পথ দিয়ে দেওয়ার দায়িত্ব নয় এই জন্য এখানে আল্লাহ তালা বলছে ইনা আলাইনা আল আল হুদা হেদায়তো আমার কাছে আল্লাহ তালার উপরে এই আয়তের আরেকটি অর্থ হচ্ছে যে আল্লাহ তালা যেটা বলেছেন যে হেদায়ত পেতে হলে এক সোজা রাস্তায় আসতে হবে সোজা রাস্তা আসতে হবে সোজা পথে আসলে হেদায়ত পাওয়া যাবে এটা হচ্ছে ওয়াই আলাইনা আল আলাল হুদা আমার উপরে হচ্ছে হেদায়ত অর্থাৎ এই পথে আসলে হেদায়ত পাওয়া যাবে রসোল্লাহ সাল্লাহ সালাম সেটাকে একে দেখিয়ে দিয়েছেন তিনি একদিন সেরাতুল মুস্তাকিম লম্বা একটা আঁক দিলেন তারপর এদিকে ওদিকে ভিন্ন ভিন্ন আঁক দিলেন তারপর বলেন এটা হচ্ছে আল্লাহ রাস্তা সেরাতুল মুস্তাকিম এ সোজা পথে হেদায়ত পাওয়া যায় এদিকে সেদিকে গেলে পাওয়া যাবে না সেখানে প্রত্যেকটির মধ্যে শয়তান বসে আসে খারাপ পথে নিয়ে যায় মানুষকে রসুল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন এটা আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাহ কসদুসবিল সঠিক পথটি সহজপথটি আল্লাহর উপর চলে গেছে আর বাকি রাস্তাগুলি এদিক সেদিকে বক্র রাস্তা অনেকগুলি রয়েছে সুতরাং একজন মানুষ উচিত আননা আলাইনা আল আল হুদয়টা বোঝা যে আল্লাহ তালাহার উপর আল কাছে হেদায়ত প্রাপ্তির আশা করা যায় তার কাছে হেদায়তের জন্য যেতে হবে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই এরপর আল্লাহ তালা বলছেন আর আমাদের জন্য আমার এই মালিকানায় রয়েছে আখরাত এবং তার শেষ এবং প্রথমটি এখানে আখরাত বলতে কি বোঝানো হয়েছে এবং উলা বলতে কী বোঝানো হয়েছে মুফাসেলিনরা বেশিরভাগই বলেন আখরাত আমরা বুঝি যেটা অর্থাৎ যেটাকে আমরা বাংলায় পরকাল বলে থাকি দুনিয়া জগতের পরের জগৎটাকে বলা হয়েছে আল্লা আখরা বল উলা প্রথম জগতটি অর্থাৎ এখন দুনিয়া দুইটা বোঝানো হয়েছে তো আগে কেন আনলেন আল্লাহ তালা আখরাতের কথাটি আখরাতের কথা কী জন্য আগে আনলেন দুনিয়ার কথা পরে আনলেন একটি কারণ হতে পারে এটা যে ছন্দ মিলানোর জন্য আল্লাহ তালা যেহেতু আগের আছে লাল হুদার সাথে গল উলা মিলানোর জন্য আল্লাহ তালা সেভাবে আনেছেন এটা একটি কথা কেউ কেউ বলেছেন কিন্তু এটা মূল কথা নয় মূল কথা হচ্ছে এটা যে আল্লাহ তালা আখরাতের সেই মালিকানা নিরঙ্কুশ দুনিয়াতেও নিরঙ্কুশ মালিকানা আল্লাহ কিন্তু কেউ কেউ দাবি করতে পারে দুনিয়াতে কেউ রাজা হয় কেউ প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় দাবি করে যা তাঁর মালিকানা এটা বা নিজের অহংকারে ফেটে পড়ে বিভিন্ন ভিন্নভাবে কথা বলে আল্লাহ তালার অসন্তুষ্টির কথা বলতে পারে সেখানে তার একটু স্বাধীনতা রয়েছে এই জন্য এটাকে আল্লাহ তালা পরে আনছেন কিন্তু যেটা আল্লাহর নিরঙ্কুশ যেখানে আর কেউ কোনো কথা বলার কোনো মালিকানা দাবি করা কিন্তু থাকবে না সেটা হচ্ছে আখরাত এই আল্লাহ তালা প্রথমে এনেছেন সেখানে আল্লাহ তালা আখরাতে তিনি যে নিরঙ্কুশ মালিকানা তার প্রমাণ হচ্ছে আল্লাহ তালা সেদিন বলবেন রিমানীল মুলকুলি ওম লিল্লাহল ওয়াহিদুল কাহ আজকে দিনে মালিকানা কার এটা তিনি বলবেন কিন্তু কেউ জবাব দেবেন আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহল ওয়ারহিল কাহার আল্লাহর জন্য যিনি এক এবং যিনি কাহার প্রবল প্রতাপশালী তার কাছে তারই মালিকানা আজকের দিনে কে আমাদের দিনের সেদিন তিনি সব কিছু বিচার করবেন তার বিচারে সেদিন ভালো মন্দ সব ধরা পড়বে কে ভালো করেছে কে মন্দ করেছে তিনি সে অনুসারে মানুষকে সেটার প্রতিফল দেবেন তারপর আল্লাহ তালে বলছেন সেদিন যেহেতু আখরাত আল্লাহ তার কাছে ফিরে যেতে হবে তিনি বলছেন পা আন্দার তুকুম আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি ললিহান আগুনের ভয় দেখাচ্ছি তালাজা অর্থ যে আগুনের ললিহান শিখা বেরিয়ে পড়ে সেটা তালাজা বলা হয় জাহান্নামের এই লেলিহান শিখার ভয় দেখাচ্ছেন আল্লাহ তালা পা তুকুম তালাজা হাদিসে আসে রসুল্লা সাল্লি বলেছেন জাহান আগুনের একটি উদাহরণ দিতে তিনি বলেছেন যে সবচেয়ে হালকা যেই জাহান্নামের আজাব হবে তার আজাব এরকম একটি জুতা পরিয়ে হবে জাহান্নামের সেই জাহান্নামের জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে সেটার আগুন তার মাথা মগজ উত্তরাতে থাকবে এবং বিভিন্ন বর্ণার্সে সেটা হচ্ছে আবু তো সেই শাস্তি একজনের হবে শুধুমাত্র মোহাম্মদ সোহাের সুপারিশের কারণে তার আজাবটা কমানো হবে দেখুন তাকে যেহেতু ইনমায় আনেই জান্নাত যাওয়ার কোনো সুযোগ সে পাবে না সুতরাং এই যে আন্জারতুকুম নার আন তালাদা উদাহরণ যে সামন্যতম আগুন তার পায়ে লাগছে মাথার ঘিলু তার উত্তরাতে থাকবে কঠিন এই শাস্তি রসল্লাহ্লা এই নাড় সম্পর্কে আরও বলেছেন যে দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর বাঘের এক বাঘ বাঘি উনসত্তর বাঘ রয়ে গেছে জাহান্নামের সেই কঠিন শাস্তি দেয়ার জন্য আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছেন হতবাগা যে সে শুধু সেটা আমাদের দগ্ধ হবে সাধারণ হবে না হতবাগাকে যা হতবাগা হচ্ছে যে ইমান আনেনি যে কুফুরি করেছে সত্যিকার অর্থে আল্লাহর পথে চলেনি সে শুধু হতবাগা তারপর আল্লাহ তালা বলেছেন আতকা আল্লাহ তালা অবশ্যই বাঁচিয়ে দেবেন তা থেকে উদ্ধার করবেন আলাদা করে রাখবেন তাকে দূরে রাখবেন এমন ব্যক্তিকে যে আতকা সবচেয়ে বেশি তাকোয়ার অধিকারী হবে তাকোয়া অবলম্বনের জন্য যার জীবন ব্যয় করেছে এমন লোককে আল্লাহ তালা দূরে রাখবেন আল্লাজি ই মায়ালা হইতে যার সম্পদ সে ব্যয় করে অপণতা করে না সে দান করে অকাতরে দান করে যাচ্ছে ইয়ে নিজেকে পবিত্র রাখার জন্য অন্তরকে পবিত্র রাখার জন্য অন্তরকে কলুষতা মুক্ত রাখার জন্য আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য সে তা নিজে যা আসে আল্লাহ রাস্তায় দান করে যাচ্ছে মা আলীতে দান যে করে যাচ্ছে এরকম নয় যে কেউ আমাকে কিছু করে দিল আমি তার বিপরীতে কাউন্টার কিছু দিলাম এরকম কোন দান নয় বরং কোনো ন্যায়মত সে তা থেকে কিছুই পায় না এমনিতেই যে দান করছে ইল্লা আবতে গা ও জির্বিল্লা যে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সে দান করছে যে আর কোনো উদ্দেশ্য তার নাই বলা হয়ে থাকে হাদিস বিভিন্ন বর্ণায় আসছে আব্ব করা যে কে এই আয়াতগুলোতে ইন্ডিকেট করা হয়েছে এবং কি এই আয়ত্ত সম্পর্কে বলা হয়েছে অবকরাদুব তিনি অকাতরে দান করেছেন কি তিনি অনেক গোলাম আজাদ করেছেন তারা মক্কাতে নিকীড়িত নির্যাতিত ছিল যারা জুলুমের শিকার হচ্ছিল তা তিনি অনেকে কিনে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন যে মুক্ত লীল্লা আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দেওয়া হলো আবার তিনি মানুষকে অকাতর দান করতেন গরিব যারা আছে তাদেরকে তার সম্পদের বেশিরভাগ সম্পদ তিনি এইভাবে তিনি মক্কা দান করে দিয়েছেন এই এই আয়াতটি অধিকাংশ আলমের নিকটে আবু বকর দিল বিশেষ বৈশিষ্ট্য এই অ্যায়েগুলিতে উল্লেখ হয়। তাঁর সম্মানে এই আয়গুলি নাজিল হয়েছে কেউ কেউ বলেছেন এবং তিনি কি করতেন এক ঘটনায় এসেছে যে তাঁর বাবা ছিল আবু হাফা তিনি বললেন যে আবু বক্কর আমি তোমাকে দেখতে পাই যে অনেক দাস তুমি মুক্ত করো কিন্তু সেই দাসগুলি যখন তুমি মুক্ত করো দেখা যায় তুমি দুর্বল শ্রেণির দাসগুলি মুক্ত করছো যদি শক্তিশালী দাস মুক্ত করতে পারত তোলে এগুলি পরবর্তী তোমার কাজে লাগতো তোমার যুদ্ধ বা তোমার ব্যবসা এগুলি কাজে লাগতো তিনি যখন বললেন যে বাবা আমি তো এই কাজের জন্য দুনিয়াকে উদ্দেশ্য নিয়ে আমি এদেরকে মুক্ত করি না আমি এদেরকে মুক্ত করি যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এটাই আল্লাহ তালা বলছেন যে ওমা আলি আহাদিন আইনদাহু মিন্নায় মাতিন তুইজা তাদের কারো কাছে যাদেরকে তিনি মুক্ত করছেন দান করছেন তাদের কাছে তার কোনো চাওয়ার পাওয়ার কিছু নেই অর্থাৎ অল করে চাওয়ার পাওয়ার কিছু নেই ইল্লাব্দা ওয়াজির আব্বিল্লা আলা একমাত্র আল্লাহর সন্তুষ্টি তিনি মন থেকে কামনা করছেন যে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হবেন আমি এই কাজটি করবো ওয়াল্লা সাউরত আল্লাহ তালা বলছেন ওয়াল্লা সাউফারত অবশ্যই সে খুশি হবে কী নিয়ে খুশি হবে সে জান্নাত নিয়ে খুশি হবে যে জান্নাতের লামাউদ্দুর সাউন পিয়াল জাননাতে খাইরুমিনের দুনিয়া মাফিহা জান্নাতে একটি সাউথ রাখার জায়গা একটি লাঠি রাখার জায়গা দুনিয়া এবং তার মধ্যে থেকে উত্তম সেই জান্নাত নিয়ে নিশ্চয়ই তিনি সন্তুষ্ট লাভ করবেন সেটি হচ্ছে আহ্ব করা দেওয়া লাহ যারাই এ পথে চলবে যারাই দান করবে যারাই তার স্কিয়াতফ করবে নিজেকে পবিত্র রাখবে অন্যায় আচরণ থেকে কলুষতা মুক্ত থাকবে তারাই অবশ্যই সঠিক পথে চলতে পারবে এবং তারাই জান্নাত লাভ করতে পারবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মানব জীবনের চরম এবং পরম পাওয়া আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির লাভে তহিদ দান করুন সুহানক আল্লাহাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি